ইসলামী আকিদার আরেকটি পর্ব নিয়ে এ পর্ব যা থাকছে সেটাও আগের সাথে সংশ্লিষ্ট আমরা আলোচনা করতেছিলাম কবর পূজারীদের কিছু সন্দেহ নিয়ে তাদের তৃতীয় সন্দেহে আলোচনা এ পর্বে ই থাকবে সন্দেহ থেকে বর্ণিত যে একজন ব্যক্তি অন্ধ ব্যক্তি সুর আকরালামের কাছে আসলেন এবং সে বললেন আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাকে সুস্থ করে দেন মানে যে তুমি যদি চাও যে এটাকে দেরি করতে যে এখন এই দোয়া করার দরকার নেই এটা রেখে দাও তাহলে সেটা তোমার আখরাতের জন্য ভালো হবে কারণ ধৈর্য ধারণ করলে জানাত মিলবে চাও না আমি দৈর্য ধরতে পারবো না বরং আপনি আল্লাহর কাছে দোয়া করেন আমার জন্য তখন না সুর আকরম সাল্লা বর্ণাকারী বলেন সুর আকরম সাল্লাহাম তাকে আদেশ করলেন ঠিক আছে তুমি রাজু করবে وإن يصلي ركعتين أبن تومي دولا قطنا بلوه وإن دعا بهذه الدعاة تقول إي دواتي تومي شكاً بلوه دولا قطنا بلوه دولا قطنا بلوه دواتي تقول اللهم إني أسألوك وأتوجه إليك بنبيك محمد نبي رحمة يا محمد إني أتوجه بك إلى ربي في حاجة هذه فتغضى وتشفعني فيه وتشفعه فيي وإنه আমি আপনার মাধ্যমে আমার প্রতি পালকের দিকে অভিমুখী হচ্ছি আমার এই প্রয়োজনের ক্ষেত্রে যেন তা পূর্ণ হয়ে যায় এবং আহ বলা এবং আল্লাহ যেন তাহলে এইভাবে সে দোয়া করেছে এই দোয়া করার পর সেই লোকটা নাকি ভালো হয়ে যায় এবং সে সুস্থ হয়ে যায় তার চোখ চোখে দৃষ্টি শক্তি ফিরে আসে এই হাদিসটা মুসর আহমদের মধ্যে এসেছে তারা বলতে যাচ্ছে যে এইখানে এই যে অন্ধের দোয়ার অন্ধের যে হাদিসটা এই হাদিসের মধ্যে তো আপনার বলা হচ্ছে নবীর নবীর উচিলে ধরা হয়েছে যে নবীর মাধ্যমে বলা হয়েছে শক্তিশালী দলিলের একটি এই তাদের দলিলের আমরা বলব যে এটা দলিল নয় এটাকে সন্দেহ আমরা আখ্যায়িত করেছি কারণ এখানে তাদের উদ্দেশ্য আসিল হবে না আমাদের উত্তরের পর সেটা বুঝে আসবে সেই উত্তর নম্বর হচ্ছে যে তার জন্য দোয়া করে দেয় তাহলে ধরেনি রসুলের দোয়া রসিলে ধরেছে এটা হচ্ছে কথা তাহলে তাদের মধ্যে হল না কারণ কারণ কেন কারণ সে জানে যে রসুল আকরুলামের দোয়া কবল হওয়ার সম্ভাবনা আল্লাহর কাছে বেশি সেটার একটা নবীর দোয়ারে ধরলে নবীকে দোয়া করতে বললে তখন আল্লাহ জল সনে বৃষ্টি দিয়ে দিতেন যেমন এরকম ঘটনা পাওয়া যায় যে রকম ভাবে ওমর ইল তার বাণীর মধ্যে বলেছেন যে হে আল্লাহ আমরা তো উচিলে ধরতাম আপনার কাছে আপনার নবীর তখন আপনি আমাদেরকে বৃষ্টি দিত এটা রসুল আক্রমণের জীব দাসা হয়েছিল পরবর্তীতে তিনি যখন রসুলের এতে গালের পরে চাইছিলেন বৃষ্টি হ্যাঁ তখন তিনি আব্বাস নিয়েই এই আপনা আবেদন করছিলেন তাহলে এটা জীবিত তাদের যে হাদিসটা তোমরা অন্যদের হাদিসটা উপস্থাপন করেছিলে সেই হাদিসের সাথে আমরা যে বিষয়ে তর্কাতর্কি করছি সেটার সাথে কোন সম্পর্ক নেই কারণ আমরা যে বিষয় নিয়ে কথা বলছি সেটা হচ্ছে মৃত ব্যক্তিকে ডাকা নিয়ে আল্লা মর্যাদা সেটার না হম কারণ সেই ব্যাপারে দলিল হতে হবে আর এই দলিল হচ্ছে রসুল আকরম সাল্লাহ আসলামের দোয়ার উশিলা ধরা সুতরাং এখানে মৃত ব্যক্তিকে ডাকা বা মৃত ব্যক্তির আল্লাহর কাছে যে মর্যাদা আছে সেটার উচিলা ধরা কোনটাই হলো না বরং এটার মধ্যে যেটা আমরা দোয়া করা হচ্ছে দেখবেন যে এখানে আল্লাহকে বলা হয়েছে যে হ্যা আমি আপনার কাছে আবেদন করছি তাহলে দোয়াটা আল্লাহর কাছে এবং আল্লাহর কাছেই কি আল্লাহরই আশ্রয় চাওয়া হচ্ছে যেন তাকে অন্ধত্ব থেকে আল্লাহ কি করেন মুক্ত করেন তাইলে আল্লাহর কাছে আর আমাদের এখানে কথা হচ্ছে দ্বন্দ্বপূর্ণ আল্লাহর কাছে দোয়া করা হচ্ছে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হচ্ছে যেন রসুল আকরুল ইসলামের সুপারিশ কবুল করা হয় যে রসুলের সুপারিশ যেন আল্লাহ কবুল করেন সেই ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে কথা এবং রসুল আকরম থেকে আল্লাহ যেন কবুল করে সেটাই চাচ্ছিলেন হ্যাঁ যে রসুল তার জন্য দোয়া করবে সেই দোয়া যেন আল্লাহ কবুল করেন এই কারণে বলছিলেন আল্লাহ ভাইয়া যে হে আল্লাহ তার সুপারিশ আমার ঘরে কবুল করুন তাহলে এখানে আল্লাহর কাছে সে দোয়া করছে রসুলের সুপারিশ বা মৃত ব্যক্তিকে ডাকার কোন প্রশ্ন আসে না যেটা শির একবার আর যেটা নিয়ে কথা অথবা মৃত ব্যক্তির মর্যাদা রসিলা দ্বারা হয়নি যেটা বেদাত অথবা শির্কের মাধ্যম তাইলে এখানে যে দ্বন্দ্বপূর্ণ যে ব্যাপার গুলো সাথে এইটার এই অন্ধের হাদেশের কোন সম্পর্ক আমরা দেখতে পাইনি তৃতীয় নম্বর কথা হচ্ছে যে যদি আপনার অন্ধ ব্যক্তির উদ্দেশ্য থাকত যে রসুলের সত্তার উচিলে ধরা অথবা তার যে তার আল্লাহর কাছে মর্যাদা বা অধিকার রয়েছে সেটারে ধরা যদি উদ্দেশ্য থাকত তাহলে রসুলের কাছে সে আসবে কেন এবং রসুলের কাছে কেন সে তো ঘরে বসে বসে এই কথাগুলো বলতে পারত হে আল্লাহ আপনার নবীর সম্মানের রুচিলে করে আপনার নবীর হ্যাঁ আপনার অধিকারের রুচিলে করে আপনার নবীর সত্তা রুচি করে মর্যাদা পূর্ণ সত্তা রুচিরা করে আপনি আমার কাজটা সেরে দেন এটার সাথে হাদিসের আসল উদ্দেশ্যের সাথে কোন মিল নেই চতুর্থ নম্বর কথা হচ্ছে রসুল আকর আসলাম জানতেন যে লোকটার উদ্দেশ্য হচ্ছে তার জন্য দোয়া করতে হবে এই কারণে মানে লোকটা দোয়া চাচ্ছিল এই কারণে তাকে বলছিলেন দুইটা তাকে তাকে তাইলে তোমার পরকালে জানাতে পেরে যাবে আর এবং বলছেন এটা পরকালে তার জন্য অনেক কল্যাণ কর আর বলছে অথবা হ্যাঁ তোমার জন্য আমি দোয়া করতে পারি তখন লোকটা কিন্তু দোয়াকেই চয়ন করেছিল যে আপনি দোয়া করে দেন আমার জন্য এটার দাবি হচ্ছে যে রসুল রসুলের কাছে দোয়া চেয়েছিল আর রসুল তার জন্য দোয়া করেছিল তবে রসুল একটা কাছে দোয়ার তাকে একটা বুদ্ধি দিলেন সে যেন নিজের জন্য নিজে দোয়া করে পরামর্শ দিলেন কি আলী সুযুদ তাহলে তুমি যদি জাননাতে আমার সাথে থাকতে চাও তাইলে আমাকে সেই ব্যাপারে সহযোগিতা করবে বেশি বেশি সালাত না ফল সালাতের মাধ্যমে যে তুমি করো তাকে দোয়া শিক্ষা দিয়ে দিয়েছেন সুতরাং এতে তো কোনো সমস্যা নেই কিন্তু এর সাথে ধন দ্বন্দ্বপূর্ণ ব্যাপারের সাথে তো কোন সম্পর্ক নেই এটা দরিল হবে কিভাবে পঞ্চম নম্বর যে পন্থায় এটার উত্তর দেওয়া যেতে পারে সেটা হচ্ছে যে দোয়ার মধ্যে যেটা রসুইল আকরুল হাসান তাকে শিক্ষা দিলেন সেখানে তো উল্লেখ করেছে আল্লাহ ফয়া যে হে আল্লাহ আপনি তার সুপারিশ টা আমার ব্যাপারে কবুল করুন ব্যক্তি সত্তার উচিলে ধরেছে অথবা রসুলের মর্যাদার উচিলে রসুলের অধিকারের উচিলে ধরেছে আল্লাহর কাছে বরং এটা করেনি বরং তার সুপারিশটা দোয়াটা যেন আল্লাহ কবুল করে সেটার আবেদন করেছে কারণ চোখ যেন ফিরে আসে এই কথাটুকু আপনি কবুল করুন তাইলে এখানে রসুলের দোয়ার সিলে ধরা হয়েছে কখনো রসুলের সত্তার ব্যক্তি সত্তার অথবা তার মর্যাদাও অধিকারের সিলে ধরা হয়নি যেটা শরীরে জায়জ রয়েছে हादीा क्या दल एट दल हाँ बर तर कथार